الحمد لله الحمد لله نحمده ونستعلمه ونستغفره ونؤمن به ونتوشن عليه ونعرض بالله من سرور ينفسنا ومن سيئات أعمالنا من يهدينا الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولا ادرى الا الله الى ان الله وحده لا شريك له ولا شهدا ومولانا محمدًا عبده وعسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما فأعوذ بالله من الشيطان الرسيم بسم الله الرحمن الرحيم علم الله البيع وعلم وقال رفوره عن سلم الله عليه وسلم <تصفيق> ال حلال و الباهن و الحرام و المبين كما قال رسول الله صلى الله عليه وسلم حضرات المحترمين انذاك কয়েক দুমাতে হালাল সিদ্দিকে মশালা ব্যয় এবং আমি বারবার বলেছি ইসলামের যে মৌলিক সাতটা বিষয় जिसी खला रखता। अभी प्रत्येके निजे सोर्स लाइन का करिजीवी द्वारा তারা জমিনের মশলা জেনে নেবেন চাকুরিজীবী যারা কিভাবে চাকুরি হালাল হয় জেনে নেবে ব্যবসায়ী যারা ব্যবসার জেনে নেবে সারা দুনিয়ার হালাল হালাম জানা আল্লাহ তালা জরুরি বলেন কঠিন হয়েছে যে যেটা করে সে তার বলছে হালাল কি আরাম যাতে তার ঋদিক আয় উপার্জন হান্ড্রেড পার্সেন্ট হালাল আর বলেছে হালাল মাল অল্প যদি হয় আল্লাহ তালা ওইটা নিয়ে তার প্রয়োজন আল্লাহ তারা মিঠায় প্রেশানি থাকেন আর হারাম মান তা হালালের সাথে হারাম মিক্স হয়ে গেল এটা যত বেশি হোক এর দ্বারা প্রয়োজন বিবে না উপরন্ত আরো প্রেশানি পাব বাড়বে পরিষ্কার শান্তির জন্য ওই পয়সায় শান্তি আনবে না অশান্তি আনবে এটাই সরিয়তের মূল কথা হৃদয়ের ব্যাপারে হারাম বললে হারাম নেই হারাম পাশে অশান্তি পাবে তো আলহামদুলিল্লাহ বিগত কয়েকদিন আসেই হালাল হালামের মাসলা আপনাদের ভেতরে শেষ করা হয়েছে এত বলা হবে কিতাবে আরো অনেক হস্তাহ সময় বলে শেষ করা এই জন্য দেশে দেওয়া হাকিম্বানবী রাত লিখতেন কামুল হকরি রহনাথের বাংলা অনুবাস করেন এটা আমাদের প্রত্যেকের ঘরে থাকা দরকার ওখান থেকে অল্প অল্প করে রিসার আপনার কাছে পরিষ্কার আমরা নানান ভিত্তিহীন বই পড়ি তাদের মধ্যে উল্টা পাল্টা রাস্তা বলা হয়েছে তারপরে আরো ক্ষতি হবে ভুল জানা অপরাধ না জানার না জানার থেকে আরো অসুবিধা ভুল না জানাকে জাহালত বলে আর মোটামুটি ডাবল মুরগুলো ভুলটা জানলেন ডাবল সহিত জানবেন আপনার এটার কথা আলহামদুলিল্লাহ অনেক মশলা সামনে আসছে আজকেও কিন্তু মশলা শেষ করবে তাহলে এই যে ব্যবসা বাণিজ্য না যত লেনদেন আছে এর মধ্যে বহু শিক্ষা দেশ হয়ে আছে সত্য কথা বলছেন বিলকুল সত্য কথা বলতে কোনো কথা দিয়ে তা এটাও ভঙ্গ করা না যায় যুদ্ধের ময়দানে দেওয়া এইটা নষ্ট করা যায় না দুই জিনিস আগে তো অর্ডার করে রাখা এক জিনিস আর তাদেরকে পলিসিগত কোন হলো না কোনো অর্ডার অন্ধ করানো হলো না ধোকা পড়ে গেছে করে পরাজয় পালন করুন এটা যায় অত্যন্ত তো ব্যবস্থা বাণিজ্যের মধ্যে অদারসা করবে ধোকাবাজি পাওয়া যাবে কম যাবে না মিথ্যাটন খাওয়া যাবে না ভেজাল পাওয়া যাবে না তারপরে শর্ত লাগানো যাবে না বাইরে আলাদা একটা শর্ত লাগিয়েছিলেন আলাদা শর্ত লাগানো যাবে दाम बसि दाम चालान আবিষ্কার করবেন আমার দায় হবে কিনা জানতে একটা তথ্য দিচ্ছেন পাঁচ বছর পরে উনি আবার ডবশ টাকা দিয়ে কিনে নেবেন লাভটা একজন দশ লাখ দশ লাখ টাকা দিয়ে যে টাকা দিয়ে আপনি বলার ছিলেন পাঁচ বছর পর্যন্ত কিস্তি করে পার্সেন্ট টাকা আপনি লোন হিসেবে দিতে পারেন কত কথা করছেন পাশে পাঁচ থেকে জুড়ে ওনার থেকে লোনবেন পাঁচ হাজার মাথায় ওই টাকা বাদিয়ে বাকি টাকা আপনাকে নিয়ে দিবে দুটো সুবিধা দিচ্ছেন আপনারা হলে এই আটনা শাকাতে যদি খালি হয়ে গেলে আপনি দর্শন করলে সেটা দর্শক পুরি আপনাকে লোক দেবে আমি বল মূল কেনারে তার মধ্যে একসব কথা বললে আমরা কেনার সাথে সই আছে কেনার সাথা বলেন যে আপনার চাইলে আমি আপনাদের জন্য এই সার দিতে এখানে বিশ লাখ তো আমাকে এখানে অধিক ভাড়া দিতে হবে এই শর্ত লাগাইতে তা আমাকে এক দিতে হবে সব জায়গায় ব্যবসা করতেছেন করতে চান আবার তার কাছে ভাড়া চান কেন অবৃষ্ঠ করতে পারে ভাড়া দিতে পারে ভাড়া দিয়ে দেব ওটা আলাদা রূপের বন্ধুদের ব্যথা কেনা ছাড়া ব্যথা কেনা করেন ব্যথা কেনা সে ভাই আপনি ভাড়া দিবেন একটা রুম আমাকে দেয় আমি দেখছি ভাড়া দিবেন ওটাকে তো না যায় না কিন্তু সব করতে তার আপনি जिज्ञा करना जाए दोनों पक्षा जा रहा सत्य तो जो कथा ক্রেতাদের আকর্ষণ কর জন্য টিকিট দিবি লটারি টিকিট ফ্রি পঞ্চনম পয়সা দেওয়ার জন্য দেড় কয়েক মাস পরে লটারি করবে নাম উঠবে তাদেরকে কেন করতে চাই এটা ওই থেকে মাল ধুয়া যে কোনো পলিসি দ্বারা মানুষদেরকে বেশি বেশি আকর্ষণ করা হয় বেশি আকর্ষণ নয় अनेकूे माल कम नहीं दर चिंता ये जनगण देवता खरस रह प्रयोन लोभे पड़े पड़े कोई लाभवान सब हमारे आगे की लजाय ज्ञानी लोक तो, तो ना कहें लोग प्रयोजन छापार्ट कर स्वभाव थे पसंद प्रयोजन लाभ क्या ছন্দ হয়ে যাবে প্রয়োজন তোর প্রয়োজন আছে কিনা তোমার চিন্তা জামা দরকার চিন্তা জামা আছে আর তা কাপড় দেখে পছন্দ হয়ে যাবে মতো তদন্ত করল ভবিষ্যতে সে আস্ত সব পছন্দ হয়েছেন পছন্দটা রেখেছেন আমরা ফাইলের মধ্যে সামনে যখন প্রয়োজন হবে ওই পছন্দটাই কিনে তব এখন কিনতে চান টাকা আটকে দিলেন যে কথাটা বলতেছিলাম সে বিভিন্ন দোকানদাররা দশ টাকা ওরকম না এখন ফ্রি এটা জুয়ার কাতারে সামের করতে জনগণের মাল আকর্ষণ করা হয় বেকার খরচ করানো ওই থেকে বুঝি করে একটা লোক आंगुल फुले क्या बैठा करा करनी हो जागर गोड़ा कटे जा কোন মালের মধ্যে ত্রুটি থাকলে আপনাকে বলে দিতে হবে সমস্ত আছে এর জন্য দাম কম হবে আমরা একদম নতুন কাপড় এক জায়গাতে একটু ফেটে গেছিল সুন্দর নদীর দেওয়া হবে ওই জায়গাটা আপনাকে এইখানে তো আছে এটা না দাম ছিল এই তুটির কারণে আমরা ব্যবসায় আমি দুইশো টাকা রাখি আড়াইশো টাকা রাখি আমরা মনে করি বলে এই হলো ব্যবসায় বরফত পাওয়া যেটা আমরা মনে করছি মাল বিক্রি হবে না রাস্তা আর সরিয়ার প্রদেশে বরকর পাওয়া রাস্তায় ব্যবসায় চান আল্লাহ আল্লা রুকুমেটি থাকলে বলে দেব না তখনো বলে চাকরি দেখে আমার সামনে আছে এই টুটিকে লুকানো হাতিটা আসছে লোকাল হাতি টুপি যে দোকানটা লুকাবে আল্লাহ তাহ্ কোথাও বরফ নষ্ট করে দেব করে দেবাই যে মালে দশ তো লাম ল বরফত হবে না তাদের ব্যস্ত কি না বরফত হবে না বরফত মে জিনিস আল্লাহ যে বরফ अंक प्रशासन का ना दे तो लाख लाख टाइम इसकत करते बरपतर दवा करते प्रमाण करते हैं इमाम के फलो करी इमान आबहानी पर रखा तो लॉ का दस जन साहिक दस दस बहुत मसलार नहीं पात्र नामज रमजान रोजारा खिस्टान कतग्लो माल आज नगद टिका व्यवसाय माल स्वर्ण रूपा चल्लिस जीते बहुत मसला क्लियर मसलार नहीं माधव नहीं कठिन पढ़ते आगे को द्वारा कोहित हो ग एक जमान दायजी पर ना जाम আর গাধা খাওয়া হারাম কিন্তু তিনি আলাদা করেন যেন এক এক সময় এক রকম আলাদা মাথা খারাপ মাথা খারাপ নাকি এক একদিন তা তো না সংঘর্ষ নেই এক হাবিবেন এই ধরনের ক্ষেত্রে বিপরীত মুখে হাবিবাহা জিজ্ঞেস করলেন কোনটা করে আপনি কেমনি করবেন যারা আলুল হাদিজ দাবি করেন আমরা নিজেরা ফায়সালা করে সে ঘুমরা অন্যরা বলে না এই সুক্ষ জিনিস আমরা ফেসলা করতে গেলে এক্সিডেন্ট হবে ওই চার ইনামের একজন দিয়ে গেছেন ব্যাখ্যা কি হবে উন্নত হবে ওনারা ওই জমানার ফেরস্তম আলো ছিলেন আমার আপনার ব্যাখ্যা থেকে ওই চায়ের ইনামের ব্যাখ্যা উন্নত হবে না এইটা হলো ইমাম অনেকে বলতেনা ইমান আপনারা আর একজন নবী ভাড়া করতেন আমাদের মনে নবী মানি ওনার নিজস্ব কথা মানে জটিল হাদেশ গুলোতে দিতেন যাতে আর এই জটিল না থাকে কোনটা আমার করতে ক্লিয়ার হয়ে যায় আর তাতে সুযোগ ছিল আমাদের এই মানুষ দশজন স্বাভাবিকেরা পাইছেন জিজ্ঞাসা করে ফয়সালা করতেন আমরা তাকে জিজ্ঞেস করব। आलूल हादी कांडित बता मंसूद रोहित आलू काफे रोहित हो गए मैं हादी बजा न তো আমাদের তিনি ইমাম আবহানি করলাই অনেক বড় ব্যবসা ছিলেন না লকডাউন করাইছেন ওনার ব্যবসার তরিকা দেখেন একবার একজন মহিলা কাপড় বিক্রি করতে যাচ্ছে ওনার দোকান দোকানদারা কেনেও যাচ্ছে নতুনটা উনি উপস্থিতেন কোন কারণে আসছেন যেহেতু কত ব্যসছে চা সে একটা চাংশো মার্কেটে যাবো তুমি তো মার্কেটে না তুমি তো চিনাতে চাইলা কথার কথা দেখা যাচ্ছে আপনি দোকানদার আপনি যে মাছটা আছে পাঁচ হাজার টাকা আছে কথা কথা সাড়ে পাঁচ হাজার টাকা বেশ কিন্তু একটা লোক দেয় তার প্রয়োজনে আমরা তিনি কি করবেন তিনি তাকে মার্কেট বলে ঠিক যদি যায় ইনসাফ করলেন ওরা বিরুদ্ধে যায়নি ইনসাপ করতে দেয় আরো দুই হাজার থেকে বেশি দিতে না চুপ্ত ওই মহিলা তা কিন ওই দামে কিনলে তো টাকা লাগত আল্লাহ ইনসাফ কর সেই ইনসাফ যদি তোমার বিরুদ্ধে যায় তাও যান পুত্তি কোম তোমার সেই ইনসাফ তোমার বিরুদ্ধে যায় তোমার ক্ষতি হয় তাও চাই ছেলেকে খবর দিচ্ছিল তাপরে এক করেন না সব খেয়ে যাবে এর আগে তুই মারাই গেছে ওনাকে তো করে যে এত বড় ইনসাফ গায়ে করছে দুনিয়ার কাপেরও বন্ধু পারবে এইরকম ন্যায় বিচারক আমরা দেখে নেই আমার কাছে করতে ঘটে মক্কার সময় মক্কার এক লিডারের মেয়েদের ন্যায় বিচার করা হয় কাটতে হয় আর মেয়েটার হাত কাটলে তো বাবা মতো লিডারের এলাকায় ওনার একজন নাকি এবং লোকটা করা যায় একটা কথা বলো আমার মেয়ে থাকে না যদি এই কাজ করত ও কতগুলো নেতা আমি তো আমি আমার হাত কাটা দেখুন না দেখুন আল্লাহ গুপন বাস্তবায় করতে হবে আল্লাহ কোরআনে বলতে চুরি সাব্যস্ত হয়ে হাত একটা চোরে হাত কাটাবেন সারা চুরি বস্ত হয়ে যাবে হাত কাটার বলতে আল্লাহ কিন্তু আপনি পাঁচশো গুলি করেন হাতকার বন্ধ হবে কিন্তু গুলি করতে আল্লাহ বলে নাই আপনি আরো গুরুত্ব শাস্তি দিলেন মেরে ফেললেন চুরি বন্ধ হবে কেন আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন আপনি আপনার বুঝবোতে করছেন কোনো তাৎসিফ নেই কোনো প্রতিক্রিয়া নেই আল্লাহ যেটা বলতে হতে পারে দেখেন চুরি বন্ধ হয়ে দুই একটা সরে হাত কাটে দেবেন তাও আর সময় না চৌ রাস্তায় কাটতে হবে হাজার হাজার লোক থাকবে আল্লাহ তোমরা তখন শাস্তি জারি করবা তো মোমদের পুরো তার সামনে জারি করবা এখন বিভিন্ন দেশে ফাঁসি দেওয়া হয় কিন্তু তো কোথায় ফাঁসি দেওয়া হয় তার তীব্রের সময় কোনো লোক সেখানে থাকে না ফাঁসি অপর দিকে বলা হয়েছে মুসলমানদের সামনে দারি করা গোপনে দারি করা হয়েছে যাই হোক আমার দেখেন তাহলে ত্রুটি ছিল আগে বলে রাখছে ত্রুটি না বলে কিন্তু বিক্রি করবেন ত্রুটি না বলে বিক্রি করলে বরফ নষ্ট হয় লামর অবিশ্বাস এখন ভিড়ের মধ্যে কর্মচারীরা এটা বলতে মনে নেই ব্যস্ত হয়ে গেল রিপোর্ট দিলেন মা আসে না ব্যস্ত বিক্রি হয়ে গেল বলছিল ভুলে ভুলে মনে নেই এখন শহরের ভিতরে কে নিচ্ছে সে নিজে না আসে তো আসলো আসলে আজকে কত লাভ হয়েছে ত্রিশ হাজার টাকা লাভ সেই কারণে সব লাভ ওই ব্যক্তিকে সব পৌঁছানো নিয়োগ করে দান করে দেব ক্ষতি করা হয়েছে ক্ষতি এইভাবে পোষাই দেয় সম্পূর্ণ লাভ সম্পূর্ণ লাভ তাহত হলে এই গাল অমুকজন পেয়ে যায় ক্ষতি করাছে ক্ষতি পোষাইবেন কেমন পোষা হয় টিকিট উদ্ধার তা পরে আর একটা দৌড় আপনার এখানে আপনার উচিত ওই টুকের ভাড়া কত ছিল কত টাকার টিকিট খরিদ করেন খরিদ করে ওই টিকিটটাকে ফিরে দেন ওই টিকিটটা কি করেন আল্লাহ থাকবে ওই টিকিট কিনে ব্যবহার করা যাবে না সেটাই ঘুরতে হবে আপনি বেঁধে গেলেন আল্লাহ আপনি বেঁচে গেলেন कारणिज्य भूल इन नाम सत्य इसलमी हो दायित पक्षे जनमत तैयारी जनमत उत्साहित किए আমরা এটা করতে পারতেছি না এই জন্য না যে যেভাবেটা হওয়া ছিল এরা সেভাবে পরিচালনা করতেছে যে কারণে আমরা মুক্তি ছাবরা ইসলামেই বলতে পারতেছি না নাম তো ইসলাম নাম তো ইসলামের এটা আমরা ইসলামী বলতে পারতেছি কারণ এটা ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী আমি একটাও উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যারা ইসলামী ব্যাংক বিমা খুলছেনবায়ক অনুষ্ঠান করছেন না নাম তাদের ব্যবস্থাপনীদের একটা লাইভ হলো যে তারা মুরাবাহা করে মুরাবাহা मोरा बाला कत टापर माल्ट पड़े कतद तो बच मोरा बागद होते दूर ठेक बोला दस हजार पड़ते আমি আপনার কাছে আপনি ছয় মাস ঋণ দিবেন আমি এটা এটা ব্যাংকগুলো করতেছে অনেক কিছু করতেছে এটাও করছে এইখানে যারা সমর্থন করতেছে আপনি একজন তাদের থেকে নিতে চান মাল নিতে চান বিল্ডিং মানে আপনার রানোর দায়িত্ব তারা আগে রিনবে ব্যাংক নীতি কিনবে র আপনি যে পারফর্ম নিজে বুঝে নিবেন দায়িত্বে নিয়ে प्राथमिक आलोचना प्राथमिक आईडी मूल बैंक आगे क्या ठीक करुपिशा की ना চুক্তি হওয়ার পরে রসটাকে বুঝাই দেবে সে রস নিয়ে যাবে আর এখন যে বিল আসছে এরপর ওকে ডেকে ওর সাথে বেঁচে কেনা করে ওকে বোঝাই দেবে ওর নিয়ে যাবে এবারে চুক্তি অনুযায়ী কিস্তি পরিশোধ করবে এখন ব্যাংক যে লাভটা পাইলো। আপনার থেকে অসুবিধা নেই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভাবে তারা করতেছে তারা বলতেছে আপনি বাড়ি করতে চান দেখেন কোথায় দেখেন হ্যাঁ অমুখ্যানের রোড একটা কত লাগবে আপনার বিস্তন লাগবে কত বিল আছে এত বিল আছে তো তারা একটা চেক লিখে একটা চেক দিয়ে দিল আপনি এখন রস কিনে ফেলি পাবেন তারপর আমি দুই বছরের চিত্রে তার বিল আসছে পাঁচ হাজার টাকা লাভে আপনি দিতে থাকবেন এটা সরিয়েছে নাম তো দিলেন সরিয়াতে পরিবারটা মুদারাবা মুদারাবা মুরাবাহা সুন্দর সুন্দর নাম দিয়ে দিলেন এটা সরিয়াতে আপনি মুক্তি থেকে রাখবেন সুদিকার দাম ব্যাংক ওষুধ থাকবেন चेक दी आपने देते हुए क्यों सरिया नजर की दस लाख टेक दी अपना बारह लाख टाइम कस्ते बैठे अर्थित जाए बैंक तो मेले ही आपके देख दी से दस लाख टीम टाटा बारो लाख टाइम दस लाख दिए बारो लाख नील एर नाम कूल बैंक बैंक से मिल्डिंग करते हैं फटोर से आजाजा करते দেখি কেনার মানে করার আগে আসতে না তাদেরকে বলে দিচ্ছে এইভাবে কিনবেন না সুদের কোন আপনাদের বাড়িতে কোনো বদল পাবেন বদল কিনতে বলেন ওদের কিনতে তারপরে এত ঝামেলা করার টাইম নেই আমাদের জনবল নেই তোমার স্থান করতে করছে কে জনবল যখন না থাকে তোমাদের করতে করছে কে কষ্ট যখন তা হান্ড্রেড পার্সেন্ট স্তম করতে হবে লেনদেন তোমার কাছে যে মাল নেই এটা বিক্রি করব না আপনারা কিনে নিতে রাত বড় কি ব্যস্ত আপনার কাছে কি বিক্রি করলো বর্ধাকে নষ্ট করছে দুধ খাইলো আর আপনি সুদ দিলেন এই তো দুধ খাইল এখন বর্তমানে খায় সব বিনিয়োগকারীদেরকে হালাও দিচ্ছে আর একটু খাইল দুধ হালাউ দিচ্ছে কোন বছরে হালা সেটা হ্যাঁ দেখায় নিতে যদি ব্যাংক থেকে বেটি দিতে চাই তুমি নেওয়ার সময় তো দিচ্ছ হয়ে গেল ইনকাম তো ভুল এই ইনকাম করে কারকে হালাল দেওয়া কোন সম্ভাবনা নেই জন্য যদি ব্যাংকে তাকে এই সুদ কিন্তু জবাবস্থা বুঝতে চান না আমাদের দুধ খাওয়াই দিতে হালাল খাই দিতে তারা কি আমি একটা পিওর হালাল খেয়েছি এখন রেজাল্ট কি হলো এই লোকগুলোর জীবনেও তোবাহ করার কোন সুযোগ আছে না তো এখন একটাতে তোবাহ করার সুযোগ আছে আর আটাতে ওটাও নেই বিনা তোবাতে সুদ খেটে ফেটে মারা যাবে এই অংশটা কেন্দ্রের মন্ত্রীরা বলবেন ইসলাম টেবিল তারা ভর্তমান আর পোহাই যায় আমাদের জনবল পথ আমরা ফিল্ডে করতে পারবো না তো কৃষ্ণর কেন নামে খাওয়া খুব আমি হালাল দিচ্ছি কি বানাই তার অবদার তে যে লোকগুলোর জীবন টেলিভেন দেখতে না ওরা একটা টেলিভিশন দিনের সাগরের থেকে পাহাড়ের নীচের থেকে স্বপ্ন উঠাই সব দেখতে পেলাম আর আল্লাহ মোটামুটি আবার একটা রশ্না করতে এটা এটা যাতে না কঠিন হয়ে গেল এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না গতকাল এক লোক আসতে আমার কাছে অধীনে মহামা কি গণনা এই মহামারীর এর কিন্তু সে এর আগে মালিক আর সাথে কথা সাথে কথা এই আগের থেকে মহাবত একশো মহাব্বতের মানুষ আমার দাম বাড়ায় বলছে তখন ওই পক্ষিকে মানা করেছে মানা করে পঞ্চাশ হাজার টাকা বেশি পায় আপনার সাথে দেখতে যায় তার বাবার মনিসার লো কিন্তু ছেলে বলো না হলো এতটা বিশ্বাস হয় না দায় হবে ওই লোক যদি বলো তোমার তাদের জন্য দায় হবে না ওই কেনে এই বাড়িতে কোন কত হবে আর কত কত এখানে তো হবে সে তো ভাবে গল্প ভাবে সে বহু আল্লাহুল একটা কথা বলছেন কথা বলছেন তোমার ভাই যখন দাম দুষ্ট করছে যখন সে চিতাই না আছে লক্ষ আমি সে না আমার ই তোমার সাথে ना, बोले ना तो बोलते है दामा दाम बोलो ना दाम अवस्था आगामी देखिए भाई नहीं এইখানে তো দামা দামি থাকি তো এইখানে এইটা কেন দেওয়া যাবে যে আল্লাহ রসুলের কথা সরাসরি লঙ্ঘন সরাসরি লঙ্ঘন আর আল্লাহ রসুলের কথা অপান্য করে जल्दी को सामने आने शरीफ नाम गानी लोक ही नहीं मुसलमान नहीं एक चिंता भावना कल के कल के आगामी দাম বলে তো অবলোক চলে যাওয়ার পরে মনে সিদ্ধান্ত দিতে এই লক্ষ্যের দাম এই দাম কাজে আসলে ওকে দিব কষ্টটা পাঠাবনা কি এত মনে মনে করতেছেন পরে বলছে তোমার সাথে বলবো না তোমার সাথে একাধিক আসলে জায়গায় এই অবস্থায় এর মধ্যে এই ঘটনার পরে আজটা পাঠিয়ে আছে ওই মালের দাম এর ডবল এই টাকা দিলেন আমাকে এই টাকা দিলে আমাকে দিবেন আমার চিন্তা করেন কি বলা যায় সেখান এই মাসে যায় আগের ব্যক্তির সাথে কি করে দেয় সেটা ঠিকা হিসেবে পরিবর্তন করা খারাপ নিয়ত যে পরিবর্তন করে সে আলমার কাছে লোকের কাছে না তুমি কিন্তু আপনি কে আপনার খবর তারা যদি এই জন্য এই ডবলেন না দিলেন না ওর আগামী কাজ নেই কম দামে কাছে চিন্তা করলে যদি আমি না বাধা কম হব কিন্তু কথা বলতে কি আছে আল্লাহ ডবল থেকে বেশি পাই পশ্চিম আল্লাহ বাড়াই কত কত যদি আমি বিএর করে আহ্লা তো ডাকবে তখন বার্ষিক ভাবে পাইলাম দবল আল্লাহ করেন আমার এই জায়গায় ঠিক রাখতে হবে পয়সা বেশি না কর্তা দেখ আমার কিন্তু অবহাওয়া ঠিক কিন্তু ব্যাংক খাতা রাখতে পারছি কোন হাজার টাকা দিন আমি বলি এটা নম দামে বারো হাজার হোক হালাল সবকিছু করে দিবে বারো হাজার টাকা নেই মাথার মধ্যে এই গান দার দুনিয়া ছাড়া গান দা পস্তার দুনিয়া ছাড়া কিছু নেই বলিয়া তো চোখটা ফোটাতে নিয়ে গানটা দুনিয়া নিয়ে এর মাথা যদি ঢুকেছে আবর্জনা দুর্প্রকার আবর্জনা মাথায় ডুবায় যদি আল্লাহ আল্লাহ এলেন থাকে কোরআনার এলেন হালাল তাকে প্রাধান্য দিবে কম হইলে ওরা প্রাধান্য দিবে আল্লাহ আল্লাহ তাকে কর্প অনেক বারাই দিবে আর ওদের একদম কোনোদিন প্রয়োজন মিলতে না তো আল্লাহ আমাদের সকলকে হালারকে বোঝার তফিক দান করবে এবং ঠিক রেখে যদি কিছু করতে হয় সেই কোরবানিও মানুষ দান করে